যদি শয়তানের নাম জিনের নাম তারপরে সাতশো ছিয়াশি সংখ্যা এমক তমক এই দিয়ে যদি আপনি তাবিজ বানান তাহলে সেই তাবিজ হবে শিডিক কেন সেটিক বলি কোনো জিনিসের ভিতরে যদি বিশ্বাস করেন যে এইটা আপনার উপকারী অথবা অপকারী অথচ সেই উপকার বা অপকার শরীয়র দ্বারা অথবা বিজ্ঞান দ্বারা প্রমাণিত নয়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 সেই ওষুধ খেলে পরে ভালো হয়ে যাবে এটা তো না এবং সরাসরি পেটে গিয়ে কাজ করবে বিশ্বাস করি আমরা জমজমের পানিতে বিশ্বাস করি এবং যে নিয়তে পান করা হবে সেই নিয়ত সেই রোগ ভালো হয়ে যাবে আমরা বিশ্বাস করি কেননা শরীয়তের অনুমোদন আছে এখন যদি বিজ্ঞান জমজমের পানিকে রিসার্চ করে বলে যে না না না এটা হতে পারে না সব রোগ হবে না আমরা বিশ্বাস করবো না বিজ্ঞানকে কাকে বিশ্বাস বিশ্বাস কর আংটি পড়লে হবে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 এই ঘড়ি এত টাকা দাম যে ব্যবহার করবে তার ডাকা বন্ধ হয়ে যাবে অবস্থানিকতার কিছুই নাই কিন্তু আপনার ওই যে সেই আংটি বা অমুক পাথর যে পাথরের আংটি আপনি আমাকে পড়তে বললেন অষ্ট মাদুলি যদি আমি হাতে বেঁধে রাখি আমার স্বপ্ন হবে না এর সাথে কি সাঁত হতে পারে অষ্ট ধাতুর মাদুলি যদি ব্যবহার করি তাহলে আমার স্বপ্ন হবে না বুঝতে পারছেন অবশ্য অনেক লোকের মানসিক রোগ আছে বুঝলেন সেই মানসিক রোগের ফলে এগুলো ব্যবহার করে আর যখন ব্যবহার করে বাঁধা থাকে তখন মনে করে আমার সাথে অ্যাটম বোম বাঁধা আছে আমাকে কেউ কোন জিন স্পর্শ করবেন না আমার স্বপ্ন হবে না আমার কোন রোগ স্পর্শ করবে না তার মনে শক্তিতে কি হয় জোর হয় ফলে কাজও হয় আপনি বলবেন কাজ তো হয়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 আগাছা পূর্ণ করতে করতে কাবা শরীফের গায়ে লেগে লুকিয়ে চুড়িয়ে লুকিয়ে পুলিশ দেখলে আছে। ও লুকিয়ে লুকিয়ে গেলা জানেন কেন ওই সুতো লুকিয়ে নিয়ে এসে তাবিজের ভিতরে ভরে হাতে ব্যবহার করবে তারপরে দেখবেন মক্কার যে কোন পবিত্র জায়গায় সেখান থেকে মাটি নিচ্ছে এবং হাজিরা মন্ডলী আলোচনা পূর্ণ করব আপনারা সাথে থাকুন কাছে থাকুন সৃষ্টি সৃষ্টিকর্তাকে জানার জন্য ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহ ইসলাম রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদনী আহমদুল্লাহ বিন আল্লাহ মনোনীত প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান जीवन जापन धर्म के भूल तथ्य पे सकल क्षेत्र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 তার আপন কক্ষ পথে আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি দেখছেন এবং তিনি প্রোগ্রামে বসে আছেন ধৈর্যের সাথে আল্লাহ আপনাদের আলোচনা করছিলাম যে এই যে বিক্রি হচ্ছে কেন কিন্তু আমার দেশের এক হাজি হজ করে ফিরে এসে আমাকে দেখাচ্ছে বলছে আপনি তো মদিনায় থাকেন মদিনার মাটি খুব সুগন্ধ দেখবেন দিয়ে মোরখ খুলে আমাকে দেখাচ্ছে হ্যাঁ সত্যিই সুগন্ধ আমার তো হাসি আর থাকে না হাসি আর থামেন এমন তো আমরা তো ঘুরে বেড়াই সেখানে এই সুগন্ধ মাটি পেলেন কোথায় তো বলছে বিক্রি হয় আমি মাটি যে আতর মাখানো বা যে কোনো মাটি তুললেই না কিভাবে গন্ধ পাবেন সুগন্ধ পাবেন এটা তো হতে পারে না কিন্তু সেই মাটি দিদার বিক্রি হচ্ছে আর হাজি সাহেবরা কিনে নিয়ে আসছে অনেক হাজি ওই সমস্ত মাটি নিয়ে আসে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 ইমাম সাহেবের ভাত নিয়ে যান গোসল বলে সেই নোংরা জিনিসটা ফেলতে যাওয়ার সময়ে হাতে কি রাখে কাঁচতে রাখে লগণ ধরা বরকনে আপনারা জানেন লগণ ধরা ইসলামে কিছু কিন্তু বিয়েতে করে দেশাচার আছে লগন ধরলে হলুদ মাখলে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 প্রসব করেছে আতুর ঘরে আতুর ঘরে ছেড়া জালের যে জালের কাঠি লোহা রাখা হয় অথবা কুরুল রাখা হয় কাস্তা রাখা হয় লোহা রাখা হয় অথবা মুরো ঝাটা রাখা হয় কেন না ছোট বাচ্চাকে পঁচই পাবে না তাই না রিকেট রোগ হবে না এক একটা বিশ্বাসে মানুষ লোহার উপরে বিশ্বাস রাখে মনে জঞ্জাল আছে মোট কথা যদি এই শ্রেণির বিশ্বাস দিয়ে আতাচ ছাড়া আরো আছে দুধতলা দুধতোলা রোগ আছে না শিশুদের দুধ রোগ বন্ধ করার জন্য একটা দুধ তোলা কি পাওয়া যায় মাদুলি পাওয়া যায় শাক পাওয়া যায় কিংবা কড়ি পাওয়া যায় কত রকমভাবে মানুষ ব্যবহার করে বরং যদি বিদ্যাতি গ্রামে মুশরিক গ্রামে আপনি যান তো দেখবেন ছোটো বাচ্চা আপনার সামনে এলে তার গলায় কত রকমের তাবিজ আছে কোনোটা দুধতলা কোনটা উরোজর কোনটা কোনোটা সর্দি নানা রকম সব তাবিজ বেঁধে রেখেছে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 দেখলে আপনি নিজেই বিচার করবেন যে অধিকাংশ হাজিরা হচ্ছে অহাজি অধিকাংশ হাজিদের জ্ঞান নেই প্রথমত তৌহিদের জ্ঞান নেই তারপরে তো হজের জ্ঞান নেই কত শেখানো হয় কত বলা হয় মানে না বলা হয় এই সময় পাথর মেরো না ওই সময় মারছে যেটা যার সময় নয় তাই বলা হয় যে এই যে এই কানটা বের করে রাখবে না এই কানটা কোন সময় বের করে রাখতে হয় হাজি সাহেব এই কান বাম কান্তা কোন সময় বের করে রাখতে হয়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 মানে না বলে মোল্লারা হ্যাঁ শিখে এসছে মোল্লার কাছে শিখে এসছে আর তাদের কথা মতো সে চলছে কিন্তু বা তাকে বলা হয়েছে যে তাওয়াফে কুদুমে কান খুলে রাখতে হয় কান ঢেকে নামাজ পড়তে হয় তাওয়াফ শেষ হয়ে গেল কান ঢাকেন তাওয়ফ আর কান খুলতে হবে না কিন্তু ওরা মানবে না আপনি দেখেন টিভিতে যখন হাজির দেখবেন অধিকাংশ হাজির কান খোলা আছে আর অধিকাংশই হচ্ছে যাদের এলেম নেই না তৌহিদের এলেম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 বলবে না বলবে না শেষকালে তুমি মানবে না সেটা বলছে হুঁদুল কুতকুতে বাচ্চার লোম ভরে আমি ব্যবসা তো হুঁদুল কুতকুতে কুতকুতে কি বলবে না বলবে শেষ কালে সে বললো বোকা সব জানো মানুষ সব বোকা বুঝো না বগলের লোম ছিঁড়ি আর তাবিজে ভরে বিক্রি করি এর নাম দিয়েছে আমি হুঁদুল কুতকুতে বাচ্চার লোমের তাবিজ এই তো যে স্বপ্ন ভালো হবে বাদ ভালো হবে বেদনা ভালো হবে আপনার জিনিস ভরা আমার দেখার দরকার কি হোক না কাঠের বিড়াল আমার যদি কাজ হয় তো সমস্যা কি আছে কে জিজ্ঞেস করতে যাবে ভাই লোমটা কিসের ও বলছে হুদুল কুতকুতে বাচ্চার লোম এইভাবে অন্ধভাবে মানুষ অনেক মসজিদ ইমামকে দেখা যায় যে তাদের কাছে বাচ্চাদেরকে নিয়ে যায় কেউ সুখে যাচ্ছে কেউ চুমকে চুমকে উঠছে ঘুমের অবস্থায় ছেলেটা বাচ্চাটা তার কারণে এগারোটা গৃহে কার নাকি। তাবিজ যে ইমাম সাহেব দেবেন যদি তাবিজ দেন তাহলে তাকে বুঝান যে তাবিজ আপনার সিরিক কার পড়া কার পরে বেঁধে দেয় কার পর বলে না অনেকে সুরাইয়াসিন পরে সাত মুবিন পরে সাতটা গিট দিয়ে তারপরে বাঁধতে বলে সুতো পড়া কি এটা শিরিক বলবো ইনশা আল্লাহ আর এই শ্রেণীর দুপ্রকার যে তাবিজ বললাম দুই শ্রেণীর তাবিজ হচ্ছে সিরিক সেই ইমাম সাহেব যদি বোঝানোর পরও না মানে তাহলে তার পেছনে নামাজ হবে কি না বুঝতেই পাচ্ছেন। কার পড়া সুতো পরা আবার তালপাতা পরা তাল পাতা পড়া জানেন তাল পাতা তাল পাতা নিয়ে আসবে কাঁচা তাল পাতা নিয়ে এসে ফোঁক দেবে তারপরে এইভাবে জড়িয়ে জড়িয়ে সুতো দিয়ে বেঁধে পড়তে দেবে কত রকমের আছে তাবিজ কত রকমের তাবিজ আছে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 অথবা শিল মোহরের জন্য আল্লাহ নবীলাম আংটি ব্যবহার করেছেন তাই না তার আংটি কিন্তু সৌন্দর্যের জন্য ছিল না কিছু জন্য ছিল মোহরের জন্য লেখা ছিল মোহাম্মদ স্ট্যাম্প খাতাম খাতাম মানে হচ্ছে স্ট্যাম্প যাই হোক বৈধ এবং অভিদ্রায় আছে আমাদের সময় শেষ হয়ে গেছে প্রিয় দর্শক মন্ডলী আশা করি আগামীতে আমাদের সাথে থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি ওসালামু আলাইকুম ওরহামতুল্লাহি फिल्टार कर पानी विशुद्ध कर रक्त पवित्र कुरने अनेक बारुज साल अर्थात तुम्हारा नामज दओ जी सम्पद के विशुद्ध कर बर्तमान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 পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের ঢুকেছে রীতি আমার দুই পায়ের নিচে फल सम्मी देखे बिटल अनुष्ठान जालसाएल प्रति शुक्रवार रत साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे बीस टी बांगल्